আলহামদুলিল্লাহ মন্ডলী আপনারা পিস টিভি বাংলা থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন এবং ইলেম শিক্ষা করা যে ফরজ তা পালন করছেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আমল করার এবং আমাদেরকে এবং যা কিছু আমরা করছি তা যেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হয় সেই চেষ্টা করব আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন। তারপর আজকে এর ধারাবাহিক আলোচনা ইসলামী হালাল এবং হারাম অর্থনৈতিক যে ব্যবস্থা অর্থ ব্যবস্থার কথা আলোচনা করেছিলাম আজকে একটা বলবো ব্যবসায়ীদের জন্য যে বিষয়ে বলবো তা হলো ব্যবসায়ীদের জন্য এক শ্রেণীর ব্যবসায়ী আছে অর্থ উপার্জন করে কথায় কথায় কসম খায় কথায় কথায় কসম খায় সত্য অথবা মিথ্যা এমনিতে এই সত্য কসম খেলেও কথাই কথায় কসম খাওয়া ঠিক না কথাই কথায় কসম খেলে পরে অনেক সময় মানুষ সন্দেহ করে তাছাড়া সামান্য বিষয়ে আল্লাহর নামে কসম করবেন তাও ঠিক না এই গুরুত্বপূর্ণ বিষয়ে যদি কসম খান তাহলে মিথ্যা কসম খাওয়া যাবে না কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী আছে তাদের নিজেদের মাল কাটাবার জন্য কসম খেয়ে থাকে যাতে করে লোকে বিশ্বাস করে যে সে যে দামটা বলছে যে চা বলছে সে রেটটা শুদ্ধ সঠিক রেট সে বেশি বলছে না সাধারণত সকল মানুষই জানে যে ব্যবসায়ীরা বিনা লাভে কোনো পণ্য ক্রেতাকে দিতে পারে না তো সবাই জানে যে হ্যাঁ ও ব্যবসা করছে ও লাভ নিশ্চয়ই নেবে কথাই বলে পাইকের বাপের কাছেও লাভ নাই তাই না তার মানে যে ব্যবসায়ী হবে সে নিজের বাপকেও মাল বিক্রি করলে লাভ ছাড়া করবে না তাদের মধ্যে কেউ কম নেয় কেউ বেশি সুতরাং ব্যবসায়ী সাধারণত সমাজে এমনিতেই অবিশ্বস্ত এমনি বিশ্বাস করে না ব্যবসা ব্যবসাদার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে লাভ আছেই আর এই জন্যই দরকার পড়ে মানুষের মনে বিশ্বাস সৃষ্টি করা যে আমি যে বেশি লাভ নিচ্ছি না বা লাভ নিচ্ছি না এইরকম বিশ্বাস সৃষ্টি করা দরকার পরে দিকে প্রত্যেক মুসলিমই কসমের মান জানে মুসলিম হলে সে কসম আল্লাহর নামে কসম বিশেষ করে গায়রুল্লার নামে কসম তো বুঝতেই পারছেন সে কিন্তু আল্লাহর নামে কসম যে একটা মান আছে সেই মান সম্পর্কে প্রায় মুসলিম জানে আর যখনই শ্রোতা কসম শুনে নেয় তখনই সে বিশ্বাস করে আর বিশ্বাস করা উচিত কারণ আমাদেরকে নির্দেশ করা হয়ে যদি কেউ কসম খেয়ে কিছু বলে সেটা তোমরা বিশ্বাস করো আর সেই জন্যই বহু অসৎ ব্যবসায়ী আছে যারা কসম খেয়ে পণ্য বিক্রি করে কসম খেয়ে নিজের মাল বিক্রি করে নিজের ধান্দা চালাবার জন্য কসমের ধাঁধায় ফেলে ক্রেতাকে অনায়াসে শিকার করে সামান্য দুনিয়ার ফায়দা লোটার জন্য মোহান আল্লাহর নামকে ব্যবহার করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআলিয়াল্লাম বলছেন কাজি বান যে ব্যক্তি মিথ্যা কসম মুসলিম ভাইয়ের মাল অথবা মুসলিমের মাল অন্যায় ভাবে আলাই যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এই অবস্থায় যে আল্লাহ তার প্রতি ক্রধান্বিত থাকবেন রাগান্বিত থাকবেন আর ব্যাপারেই এরই সত্যায়ন অবতীর্ণ হয়েছে আল্লাহর যারা আল্লা অঙ্গীকার এবং তার কসম দ্বারা সামান্য মূল্য ভক্ষণ করবে আল্লাহলা কেমন দিকে তাদের দিকে তাকিয়ে দেখবেন তাদেরকে কথা বলবেন না আর তাদের জন্য হবে কঠিন শাস্তি সুতরাং বুঝতেই পাচ্ছেন। যে কসম খেয়ে পণ্য বিক্রয় করা জায়েজ নয় এবং সেই কসম খেয়ে পণ্য বিক্রয় করে লাভ যদি হয় সেই লাভ হালাল নয় বলেছেন রসুল ব্যবসাতে বেশি বেশি কসম খাওয়া থেকে দূরে থাকো না হোম হাফ কারণ কসম খেয়ে মাল বিক্রয় করলে মাল খুব কাটে মাল কাটানো যায় কিন্তু মাল কাটিয়ে যে লাভটা হয় তার বরকত বিনাশ হয়ে যায় কিসের জন্য কসম খাওয়ার জন্য কসম খাওয়ার জন্য মালের যে মাল কাটলো সেই মালে যে লাভ হলো সেই লাভের বরকত নিশ্চিন্ন হয়ে যায় কাল কেয়ামতের দিনে যে কায়াতি বলা হলো সালাহতুল্লাহুল্লাহ ইয়াল কিয়ম আজাব আলিম আল্লাহ তালা নিরানব্বইটা রহমত কাল কেয়ামতে ব্যবহার করবেন তার একশোটা রহমত আর একটা রহমত দুনিয়াতে চলছে বলে আমরা এক অপরের সাথে ভালোবাসা প্রেম মায়া মমতা দেখিয়ে থাকি কিন্তু নিরানব্বইটা রহমত কোথায় ব্যবহার করবেন কাল কেয়ামতে তা সত্ত্বেও এই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তালা রহমত করবেন না কেয়ামতের দিনে তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে তাকিয়ে দেখবেন না রহমতের নজরে আর তাদের জন্য হবে কঠিন শাস্তি নম্বর এক ওসাই মেয় জাহিন এমন বৃদ্ধ যে ব্যবচার করে ব্যবিচার যুবকরা করতে পারে তাই না যৌবনের জোয়ার এসেছে সামালতে পারল না করলো কিন্তু বৃদ্ধ যার যৌবনের জোয়ার নেই ভাটা পড়ে গেছে সে যদি ব্যবিচার করে তার শাস্তিটা বেশি হবে না এইজন্য যদি কোনো বৃদ্ধ ব্যবিচারী হয় তো আল্লাহ তালা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না ওয়া আইলুন মুস্তাকবহকারী গরিব অহংকারী গরিব অহংকারী গরিব মাল আল্লা দেখবেন না আর এমন এক ব্যক্তি যে তার ব্যবসার পণ্য কসম ছাড়া বিক্রি করে না কসম ছাড়া ক্রয় করে না কসম করে ক্রয় করছে কসম করে বিক্রি করছে এমন লোকের দিকেও আল্লাহ তালা তাকিয়ে দেখবেন না কথা বলবেন না আবু হরাইরা বলেন রসুল উল্লাহ সাল্লাম বলেছেন আর চার ব্যক্তি আছে যাকে আল্লাহ পছন্দ করেন না ঘৃণা করেন হাল্লাফ প্রথমেই এমন ব্যবসাদার যে কসম খেয়ে খেয়ে মাল বিক্রয় করে খুব বেশি বেশি কসম খায় এটার দাম কত আল্লাহর কসম এটা এত এটার দাম কত ওল্লাহে আল্লাহর কসম এটা এত কেনার সময় বেচার সময় কথায় কথায় কসম খায় আল্লাহ তালা এই রকম মানুষকে ঘৃণা করেন ওয়াল ফাতাল মুখতাল আর এমন যুবক যে অহংকারী ওয় শেখ হুজানি আর বৃদ্ধ ব্যভিচারী আল্লাহ তাকে ঘৃণা করেন অল ইমামুল জায়ের আর জালেম বাদশাহ অত্যাচারী শাসক আল্লাহ তালা তাকেও ঘৃণা করেন মাল জাহান্ন করে নেয়ালনাত আর নিজের জন্য জান্নাতকে হারাম করে নেয় কালু ওয়াইন কান্লাহ যদিও তা সামান্য কিছু হয় হে আল্লাহ রসুল তখন তিনি বললেন ওয়াইন কানা কাদি মিন আরাক যদিও তা পিল্লুর একটা ডাল হয় পিল্লু গাছের ডাল যারা সৌদি আরব গেছেন তারা দেখেছেন হাজির সাহেবরা জানেন যে হারামের দরজায় দরজায় দাঁতন বিক্রি হয় বাইন্ডিং করে কিংবা একটা একটা করে বিক্রি হয় এরকম একটা দাঁতনের দাম দু রিয়াল একরিয়ালও পাতলা পাওয়া যায় যদিও এই রকম একটা ডাল হয় যে কসমের বিনিময়ে অপরের হক ছিল নিজের হক বানিয়ে নিল তাহলে সে যেন নিজের ঠিকানা জাহান নাম বানিয়ে নেয় এবং জান্নাতকে নিজের উপরে হারাম করে নেয় জাহান নামকে ওয়াজেব করে নেয় নাউজুবিল্লাহ মিনজা আলিক এই ব্যবসায়ীদেরকে সতর্ক করি যে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসাতে কসম ব্যবহার করে আর তার থেকেও বড়ো জিনিস মিথ্যা কসম ব্যবহার করে সুতরাং যে রকম ব্যবসা করবে ব্যবসায় কসম খেয়ে খেয়ে মাল বিক্রি করবে এবং লাভ হবে সেই লাভ তার জন্য হারাম হয়ে যাবে अनेक मानुष व्यवसाय कसम चमक और निश्चयत विश्वास पण्य क्रय अने धोकाओ खाएर व्यवसायी स्वल्प पार्थिव्यभर आल्लर नाम के मिथ्या व्यवहार करे निजे आखिर बर्बाद करश्चय हराम व्यवसाय व्यवसा चले माल काटे लाभ हो बटे किंतु तर बरकत निश्चिन्ह जाए সেই লাভে কোনো বরকত থাকে না রাসুল্লাহ সাল্লা বলছেন আল্লাহ মুনাফেলা বোখারি হাদিস যেখানে বলছেন আল্লাহ রসুল সাল্লাম যে কসম মাল বা পণ্য চালু করে কসম খেয়ে বিক্রি করলে পণ্য চালু করে কিন্তু বরকত নিশ্চিন্ন করে যে লাভ হবে সেই লাভের বরকত নিশ্চিন্ন হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আরও বলছেন আবু জারের হাদিস আগের হাদিসের মতোই তিন ব্যক্তির দিকে আল্লাহ তাল্লাহ তাকিয়ে দেখবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য হবে কঠিন শাস্তি তিনি যখন বললেন তিন তিনবার বার বললেন আবু আল্লাহ জিজ্ঞেস করলেন খাবু রাসুল আল্লাহ তারা ধ্বংস ক্ষতিগ্রস্ত হোক তারা কারা হে আল্লাহ রসুল রাসুল্ল সাল্লা বললেন আল মুসবিল আল মুসবিল মানে পায়ের গাঁটের নিচে যে কাপড় ঝুলিয়ে পড়ে পায়ের গাঁটের নিচে যে কাপড় ঝুলিয়ে পড়ে দুই শ্রেণীর হতে পারে এক শ্রেণীর মানুষ অহংকারের সাথে পড়ে আর এক শ্রেণীর মানুষ বিনা অহংকারে পড়ে দুই শ্রেণীর মানুষের দুই রকম শাস্তি যে বিনা অহংকারে পড়ে আল্লাহতালা তার সেই অংশটাকে জাহান নামে পোড়াবেন যে অংশটুকু নিচে কাপড় ঝুলছে তার মানে গাঁটের নিচে যতটুকু অংশ গাঁট এটা গাঁটের নিচে যতটুকু অংশ কাপড় ঝুলবে ততটুকু অংশ জাহার নামে পূর্বে। তাই না অসুবিধা নেই সামান্য তো এরকম নাকি জাহার নামের আগুন তাতে অসুবিধা নেই প্রিয় দর্শক মণ্ডলী বাকি কথা পরে বলছি কাছে থাকুন সাথে থাকুন সামান্য বিরতির পর প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে গাঁটের নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়বে যতটুকু অংশ ঝুলবে ততটুকু অংশ জাহান নামে পুড়বে আর এতটুকুই শাস্তি পাওয়ার জন্য যথেষ্ট কারণ জাহান নামের সবচেয়ে ছোট আজাব কি জানেন আগুনের এক জোড়া জুতো সেই জুতো পরিয়ে দিলে মাথার মগজ পর্যন্ত টকভক টকবক করে ফুটবে তাহলে জাহান নামের আগুন কে ঠিক আছে এতটুকু সমস্যা নেই অতএব গাটের নিচে প্যান্ট ঝুলছে সমস্যা কি প্যান্ট আপনার রাস্তা পরিষ্কার করে যাচ্ছে সমস্যা কি এরকম ভাবলে হবে না কারণ সমস্যা বড় কঠিন জাহার নামের আগুন এই আগুন থেকে কত গুণ বেশি কতগুণ তাপ বেশি সত্তর গুণ তাপ বেশি দুনিয়ার আগুনকে আমরা হলুদ বা লাল দেখি জাহান নামের আমার আগুনের রঙ কি হবে কালো বর্ণ সুভান আল্লাহ সেইটুকু যদি আপনার গাঁটে এসে লাগে আপনি সেটাকে যদি সহজ ভাবেন তাহলে আপনি গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়েন সমস্যা নেই বহু ভাই যুবক আছে যারা প্যান্ট পরে পাইজামা পড়েন নামাজের সময় দাঁড়িয়ে গুটিয়ে নেন তারা ভাবেন কি যে নামাজ পড়ার সময়ে ঝুলিয়ে রাখতে হয় না যেহেতু অনেক হুজুরের ফতো আছে যে যদি নামাজের সময় গাটের নিচে কাপড় ঝুলে তো উঁজু ভেঙে যাবে একটা হাদিস আছে কিন্তু সে হাদিস ওই না গাঁটের নিচে কাপড় ঝুললে উঁজু ভাঙবে না গাটের নিচে কাপড় ঝুলিয়ে থাকলে নামাজ পড়লে চলাফেরা করলে গোনা হবে কাবিরা গোনা আর তার জন্য জাহান নামের শাস্তি যদি অহংকার না থাকে তাহলে এই শাস্তি যে গাঁটের নিচের অংশ পুরবে আর যদি অহংকার থাকে তাহলে এই শাস্তি কি যে আল্লাহ তালা তার দিকে রহমতের নজরে তাকাবেন না পবিত্র করবেন না তাদের জন্য হবে কঠিন শাস্তি জাহার নামের ভয়ানক শাস্তি কিসে অহংকারের শাস্তি অহংকারের সাথে যুবক দেখেছেন মাস্তানি করে হাঁটছে তার লুঙ্গি গাঁটের নিচে আছে তার প্যান্ট গাঁটের নিচে আছে তার পাইজামা গাঁটের নিচে আছে তার এই নিচে আছে এই অহংকারের জন্য নম্বর তিন ব্যক্তি বলেছিলাম না নম্বর দু নম্বর ব্যক্তি হচ্ছে মান্নান মান্নান মানে হচ্ছে যে দান দিয়ে দিয়েছি দিয়েছি বলে বেড়ায় প্রচার করে বেড়ায় আমি আমি অমক জায়গাতে এত টাকা দিয়েছি আমি অমক জায়গায় এত টাকা দিয়েছি আমি তোমাকে এই করেছি না আমি তোমাকে এই দিয়েছি না এই যে দান দিয়ে স্মরণ করিয়ে দেয় বলে বেড়ায় তার মানে নিজের এটা গর্বটা প্রচার করে বেড়ায় দান দিয়ে যে দিয়েছি দিয়েছি বলে বেড়ায় তাতে কি হয় দানের স্বভাবটা নষ্ট হয়ে যায় আর তিন নম্বর হলো যে ব্যবসায়ী আল্লাহ কাছে এসে প্রশ্ন করলোয়াল কাবিরা গুনা সব আল্লাহর সঙ্গে শির করা আখবরুল কাবায়ের তাই না তারপর কি হে আল্লাহ বিষয়ে। হারাম বিষয়ে অবাধ্য হলে সমস্যা নেই মা বাপ আপনাকে হারাম আদেশ করছে মানবেন না কিন্তু যদি হালাল বা বৈধ বিষয়ে আপনাকে আদেশ করে তাহলে তার জন্য আপনার কাবিরা গোনা হবে কাল আসুম্মা মাজা তারপরে সে বেদুইন জিজ্ঞেস করলেন তারপর কি হে আল্লাহ রসুল বললেনা অথবা গুনা অনিবার্য সে যেন নিজের ঠিকানা দোজকে বানিয়ে নেয় সে জানছে এটা কসম এমন কসম যে কসম খেলে তার কাপ ফারা লাগবে যে কসম খেলে গুনা হবে অথচ সে মিথ্যা কসম খাচ্ছে এর জন্য নিজের ঠিকানা সে জাহান নামে বানিয়ে নেবে অনেক বিক্রেতা আছে যারা কেতার মনে চমক ধরানোর জন্য কসম করে বলে এই জিনিস এত দাম ছাড়া বিক্রি করব না আল্লাহর কসম এই জিনিস এত দাম ছাড়া বিক্রি করব না কিন্তু পরক্ষণে কসম ভঙ্গ করে তা তার থেকে কম দামেই বিক্রি করে কসম ভাঙলো না ভাঙলো না আর কসম ভাঙলে কাফারা লাগে তাই না কসম ভাঙলে কাফারা কি কসম ভাঙলে কাফারা কি দশটা মিসকিন খাওয়াতে হবে অথবা কাপড় দিতে হবে কোনটা সহজ কাপড় দেওয়া সহজ না খাওয়ানো সহজ হ্যাঁ খাওয়ানো সহজ একবেলা বেলা খাইয়ে দিলেন সমস্যা নেই খাওয়াইতে না পারেন সবাই এক কিলো করে চাল দিয়ে দেন হয়ে গেল কিন্তু কাপড়ের দাম বেশি পড়বে তাই না আর যদি না পারেন এর আগে একটা আছে যে গোলাম আজাদ করতে হবে গোলাম তো আমাদের নেই সুতরাং আজাদ করার প্রশ্নই আসে না যদি কেউ মিসকিন খাওয়াতে না পারে কাপড় দিতে না পারে তাহলে কি করবে তিন দিন রোজা রাখতে হবে তিন দিন রোজা রাখতে হবে আল্লাহ বল তাহলে পরে তিনটে রোজা রাখতে হবে তিনটে রোজা কখন রাখতে হবে যখন আপনি মিসকিন খাওয়াতে পারবেন না তখন আল্লাহুল তিনটে রোজা রাখবেন তা না মোট কথা হলো যে যে যে ব্যবসায়ীরা কসম করে মাল বিক্রয় করে তারা আসলে চমক ধরানোর জন্য যে মাল বিক্রি করে এই ছাড়া বিক্রি করব না তারপরে বিক্রি করলো তাহলে কসম ভঙ্গ করলো আর কসম ভঙ্গ করলে কাপফারা লাগবে আর সেই কাপফারা হল মেসকিন খাওয়ানো কাপড় দেওয়া ঠিক আছে মেসকিন খাওয়ান না কাপড় দেন সামর্থ্য থাকলে পরে আপনি কিন্তু রোজা রাখতে পারেন না সামর্থ্য না থাকলে আপনি তিনটে রোজা রেখে পালন করতে পারেন যাই হোক এই যে পরক্ষণে শেষ সেই দামি বিক্রি করলো এমন ব্যবসায়ী যে আল্লাহর মর্যাদাও কসমের মান রক্ষা করে না এবং দুনিয়ার বদলে আখেরাতকে বিক্রি করে তাতে কারো সন্দেহ থাকতে পারে না আবু সাইদ খুদ্ছেন মার্ৰ রাবি ফা তাবি না বেসরাহ রাহিম এটা কি আপনি তিন দ্রাহামে বিক্রি করবেন কালালি সুমাবা আনীহা তারপরে আবাসে বিক্রি করলো বললেন সে তার আখেরাতের বদলে দুনিয়াকে বিক্রি করলো সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কসম খাওয়া কসমকে মাল বিক্রি করা এবং কসমের মান রক্ষা না করা এর ফলে দুনিয়া কেনা হয় কিসের বদলে আখের হাতের কিছু সময় হাতে আছে আপনি এক পর্যায়ে বললেন যে গেটে নিজে কাপড় দিতে পড়ে তো আল্লাহর মতো নজর তাকাবেন না আর দ্বিতীয় হলো নামে পুরানো হবে বিনা অহংকারে এমন আমার প্রশ্ন হলো যে অনেক নামাজিকে দেখা যায় যে নমাজের সময় নেয় নামাজ পড়া ঠিক না তবে গাঁটের নিচে যাদের কাপড় ঝুলে থাকে তাদের তো সময় গুটিয়ে রাখা উচিত সে যদি নামাজের সময় গুটিয়ে নেয় তাহলে ওই নিষিদ্ধ কারণ সে একটা ওয়াজেব পালন করছে যে ঘাঁটের নিচে যাতে কাপড় না যায় শেষকালে একটা কথা যারা কসম খেয়ে পণ্য বিক্রয় করে তারা আল্লাহর নামে তাই না আর যদি তারা গাইরুল্লার নামে কসম খায় তাহলে সর্বনাশটা কি হবে আরও বেশি হবে কেউ বাপের নামে কসম খায় কেউ মায়ের নামে কসম খায় কেউ ছেলের সামনে থাকলে ছেলের হাতে মাথা রেখে বলছি এটা আমি এততে কিনেছি তাই না কেউ আবার কাবা শরীফ কে এঁকে বলে দেখো কাবা শরীফ ছুঁয়ে বলছি আমি এততে কিনেছি মসজিদ একে বলে মসজিদ ছুঁয়ে বলছি পশ্চিম মুখে দাঁড়িয়ে বলছি মাটিতে দাঁড়িয়ে বলছি তাই না সে গায়েরোল্লার নামে কসম খায় কারো সামনে যদি বই থাকে এ দেখো বই ছুঁয়ে বলছি কারো যদি খাবার থাকে বা লক্ষ্মী ছুঁয়ে বলছি লক্ষ্মী লক্ষ্মী কাদের ওদের আমাদের ঘরে ডেকে নিয়ে এসে আমরা খাবারকে হাত দিয়ে বই লক্ষ্মী ছুঁয়ে বলছি কার নামে কসম খায় গায়রুল্লার নামে কসম খায় এইভাবে বিভিন্ন কসম যদি খায় তাহলে বুঝতেই পাচ্ছেন গোদের ওপরে বিস্ফোরা এক তো হারাম কসম খরা এমনি হারাম যে তুই মিথ্যা কসম খাচ্ছ ব্যবসায় কসম খাচ্ছ তার ওপরে গায় নামে কসম খাচ্ছে গোদের ওপরে বিস্ফোরা আল্লাহ তালা আমাদেরকে বাঁচান আমরা খুবই মানে বিপর্যস্ত খুবই সমস্যা মানুষের সমাজে আপনি কোন দিকটা বলবেন আর কোন দিকটা সংশোধন করবেন সারা দেহে যদি ঘা থাকে তো মল আমার কত জায়গায় লাগাবেন বুঝতে পাচ্ছেন এমনও ব্যবসায়ী আছে যারা গাইডুলার নামে কসম খায় নিজের পীর বাবার নামে কসম খায় নিজের যেটা মাবুদ বাতিল মাবুদের নামে কসম খায় এইভাবে সমস্যা বিভিন্ন অঙ্গে ছড়িয়ে আছে আল্লাহ কোথায় মলম লাগাবো না কোন বিষয়টা বলবো কোনটা ছাড়বো জানি না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ আমিনালামাইকুম আসসালাম আমার প্রশ্নটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি হারামের টাকা মসজিদে দান করে বা ও হারামের টাকা দিয়ে মসজিদ তৈরি হয় বাবার যদি কেউ তার মসজিদের সেখানে নামাজ হবে না হবে না আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই আপনি আপনার নামাজ হয়ে যাবে তার কারণ আপনি মসজিদে নামাজ পড়ছেন এবার সেই মসজিদে যে টাকাটা দিয়েছে যে হারাম দিয়েছে তার গুণা হবে হারাম টাকাতে মসজিদ বানানো হয় না জায়জ না আর কবুলও হবে না সে যে দানটা করেছে আল্লাহর কাছে কবুল হয়নি আল্লাহর মসজিদে টাকা দিতে হলে পরে হালাল টাকা এবং পকেটের টাকা জাকাতো দেওয়া যাবে না মসজিদে জাকাতো দেওয়া যাবে না হালাল টাকা নিজের পকেটের থাকা নিজের কামায়ের টাকা দিতে হবে তবেই আপনার মসজিদ হবে আল্লাহ তাল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমিন ওসল্লা নবীন মোহাম্মদ ওলা আলহি ওসাহবিহি اجماعين والسلام عليكم ورحمه الله وبركاته